আসসালামু আলাইকুম ওরমতুল্লাহরাত আলহামদুলিল্লাহ হবমিন ওসলাতামাইশিল নবীনা মহম্মদ আলহি ওয়সহাবি ইজমাইন ওবাদ দর্শকবিন্দু আমরা আলোচনা করেছিলাম ইমাম আবুজাফর তহাবি রহমতুল্লাহ আলী রচিত sunnah আয়ত আহ জামা আহ জামাত আকিদার বর্ণন একতাব একটি অংশ নিয়ে যেখানে আমাদের ইমাম বলেছিলেন যে অনুমনুব আসাত আমরা কিয়ামত আলামতের উপর ইমান রাখি দর্শক বিন্দু আমরা কিয়ামত আলামত আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করেছি ইমাম মাহাদ বড় বড় আলমতগুলি আলোচনা করতে গিয়ে প্রথমে আলোচনা করেছি ইমাম মাহাদির আলোচনা তারপর করেছি যে আল্লাহ ইমাম সাথে সাথে উপদ্রব অর্থাৎ আসবে আর তাকে হত্যা করার জন্য আগমন ঘটবে ইসা সময়ে তার জীবনের শেষ সময়ে এসে একটা বড় ধরনের উপদ্রব গনিয়াদের হচ্ছে ইয়াজুজ মাহুয়ের আক্রমণ তারা বেরোয় আসবে তাদের সে আস্তানা থেকে যেখানে তাদেরকে যেখানে আটকে রেখেছেন সম্রাট সম্রাট জোল কারণে তাদেরকে আটকে রেখেছেন গত পর্বে আমরা আলোচনা করেছি কোরআনে কারিম আল্লাহ তাল্লাহ উল্লেখ করেছেন যে এরা বের হবে বের হয়ে পাগলের মতো সারা দুনিয়াতে তারা চষে বেড়াবে এবং আমরা গত পর্বে আলোচনা করেছিলাম যে এরা যখন এরা এরা এদের সংখ্যা এত বেশি হবে যে তাদের কেউ কেউ এক হাজারের মতো সন্তান রেখে তারপর শুধুমাত্র মারা যাবে এর অর্থ হচ্ছে বেশি এবং তারা আটকে আছে তারা বের হতে পারছে না যদি বের হবে বের হওয়ার পরে এই বর্তমান মানব গোষ্ঠী যারা উপরে আছে এদেরকে তারা একেবারে সম্পূর্ণরূপে তাদের ধ্বংস না করে ছাড়বে না এই সময়ে ঈসা আল্লাহসালাম যেহেতু জিবি থাকবেন আল্লাহ তালা ইসা আল আসলামকে ওই পাঠাবেন যে হ্যাঁ আমার বান্দাদা ইমান দাদাদেরকে নিয়ে তুই পাহাড়ে উঠে যা। পাহাড়ে উঠার আগে আল্লাহ তারা তাদেরকে রোগ দিয়ে কীভাবে ধ্বংস করবেন সেই বিষয়গুলো হাদিস এসেছে আমরা আজকে সে হাদিসগুলো আলোচনা করব হাদিস থেকে আমরা দেখা যায় ইয়াজমাজের প্রকাশিত হবে এবং তাদের সংখ্যা অনেক বেশি হবে এবং হাদিস এই যে সমস্ত হাদিসে বর্ণিত এই কথা বর্ণিত হয়েছে এই হাদিসগুলোকে কেউ কেউ মতামাতের বলেছেন এবং মতামাতের মানুষই বলা ওইটাকে যে অর্থের দিক থেকে আলোচনার দিক থেকে এবং সেগুলি সংখ্যা এত বেশি হয়েছে যে মুখে না বললেও সেগুলি তাওাতির উপর যায় পৌঁছে যায় তর মধ্যে বুখারি যে হাদিসটি হিসেবে ও মাহাবির আদি ভিত সন্ত্রস্ত হয়ে ঢুকলেন এবং বললেন তারা আরবদের জন্য ধ্বংস এগিয়ে আসছে এমন ধ্বংস যে ধ্বংস খুব নিকটবর্তী তারপর তিনি কারণ বললেন ফতে আজকে ইয়াজুজ মাহাজের যে গর্ত সেখান থেকে এতটুকু পরিমাণ তিনি হাল্লা খাবাইনাসবাল ইবাহাম এভাবে এবং এই আঙ্গ উল্ল ইতাল ইহা এভাব এবং এর মানুষের প্রতিদিনের ক্ষতি করার জন্য চেষ্টা করতেছে এতটুকু ফাঁক হয়ে গেছে যে কোনো সময় তাদের উপরে তারা বেরিয়েই পড়তে পারে এবং আরবদের ধ্বংস অনিবার্য এখানে আরবদের বলা প্রথমে আরবদের ধ্বংস অর্থাৎ সবাই ধ্বংস তখন অনিবার্য হবে রসুল্লাহাম এই জন্য সাবধান করেছেন এই বিষয়টি নিয়ে থাকলে তারাও কি ধ্বংস হবে কিনা তিনি সেটা জানতে চেয়েছেন তখন রসুল্লাহাম বলেন হ্যাঁ অবশ্যই ধ্বংস হয়ে যাবে খাবাস যখন সেখানে মানুষের ভিতরে মানুষের ভিতরে খারাপ অবস্থা বিরাজ করবে মানুষজন অবস্থা সেই সময় আল্লাহ ধ্বংস যখন আসবে তখন সবাইকে অন্য এক হাদিসটি নোয়াসিবনে সামান হাদিসে বর্ণিত হয়েছে এখানে লম্বা একটি হাদিস ইসা আল্লাহ সময় শেষ যুগে কি হবে সেই বিষয়টি লম্বা আলোচনা হয় সেখানে শেষে একটি ইয়াজুদ মাদ সংক্রান্তে যে অংশটুকু আসছে সেই আমরা এখন অর্থ করে শোনাচ্ছি সেই অর্থটুকু শুনলে আমরা বুঝতে পারবো যে আসলে কি ঘটবে তাদের ভাগে শেষ পর্যন্ত আল্লাহ করবেন ইসা আলাহামের কাছে যে আমি আমার বন্দা থেকে এমন কিছু বন্দা বের করেছি যাদের সামনে যাদের সামনে যাদের যুদ্ধের কাছাকাছি হওয়ার ক্ষমতা ও পাঠাবেন অর্থাৎ তারা এই পথ আলাদা করে তারা বেরিয়ে পড়বে অর্থাৎ যেখানে তাদেরকে আটকে রাখা হয়েছে সে আটকে রাখার জায়গাটা তারা উন্মুক্ত করতে পারবে সুমুক্ত করে তার থেকে বেরিয়ে পড়বে ওহম বিনকুল হায়দাবি সিরুন চার দিক থেকে চারদিক থেকে উঁচু ভূমি থেকে তারা তখন দৌড়ে দৌড়ে পালিয়ে পালিয়ে আসতে থাকবে বিভিন্ন জায়গাতে আলা তখন তারা আসবে বর্তমান সময়ে যেটাকে বহাইরা তবরিয়া এখনো আছে সেই সেই সমুদ্রা তবরিয়াতে ছোট যে নদ তবরিয়া নদী নদে আসবে তবরিয়া নদী এসে ফাইয়া শ্রাবুণা ফিহা সেখানকার পানি তারা পান করে ফেলবে যেহেতু নিচু এলাকা তাদের মনে হবে যে পানি থাকার কথা কিন্তু পানি পাওয়া যাবে না এত এত বেশি হবে তাদের প্রথম লোকেরাই পানিগুলো সব শেষ করে ফেলবে ওই সারু হাত হাদিম আহ খায়রামিম খায়রমিন যে সেখানে এমন অবস্থা হবে বন্দি অবস্থায় কাটা ইসাহ আলাহিসাল্লাম তার সাথীরা যে তখন একটি সারের মাথা হবে এত দামি একশো দিনের দিয়ে একটি সাপের সাথে একটি সায়ের মাথা পাওয়া যাবে আল্লাহর হয়ে যাবেন আপনি যদি কোন আমাদের সহযোগিতা না করেন আল্লাহ তালা তখন তাদেরকে সহযোগিতা করবেন ফাইয়সল্লাহ ফয়সুল্লাহ আলহিম নাগাফা ফির কাবিম তাদের ঘাড়ে এক ধরনের রোগ তখন দিবেন যেই রোগের কারণে এক ধরনের পোকা দিবেন পোকা তাদেরকে যেভাবে গরু এবং একজন যেভাবে মারা যায় মানুষ যেভাবে এইভাবে তারা সবাই একসাথে নিয়ে পড়বে অর্থাৎ এই রোগের কারণে প্রত্যেকে অনবরত মরতে থাকবে তখন এমন অবস্থা যে মরতে দেরি হবে না যে মহুতে নপসিং একজন যেভাবে মারা যাবে এবার সবই একসাথে মারা যাবে ثم يحبت الله بنبي نبي الله إيسى وصحابه يحبت بن نبي الله إيسى وصحابه إلى الأرض تارفر الله نبي إيسى من تشاطير زمين وفرنا زيله بين نمي حاجبين এক বিগত জায়গায় পাবেন না যেখানে তাদের অবস্থা নেই তাদের ময়লা তাদের নাফাকি অপমান সব তাদের যে দুর্গন্ধময় প্রতিদিন অবস্থা দেখবেন তখন তারা ইয়ার কাবাবলা নব্লা ইসাহ আল্লাহর কাছে তখন তারা আবার দোয়া করবেন যে আল্লাহ এদের এই অবস্থা থেকে আমাদের মুক্তি দেওয়া এই গন্ধে তো এখানে তৃষ্ঠানোই মুশকিল হয়ে গেছে এই দুনিয়া থেকে আপনি এদেরকে যে কোনো মূল্যে এদেরকে দূর করে দিন কারণ মানুষের হাতে ক্ষমতা নিজ প্রত্যেকের জন্য কবর খুঁদে ফেলবে এরকম অবস্থা তখন হবে না ফাইউরসুল্লাহ তায়রান কায়না মুখতি আল্লাহ তারা তখন এমন এক পাখি পাঠাবেন যে পাখিগুলো হবে উঁটের উঁটের উঁটের ইয়ার মতো পাখিগুলি থাকবে ওটের ঘাড়ের মতো ওটের ঘাড়ের মতো ঘাড় থাকবে সেগুলিকে সেগুলি তারা এই পাখিগুলো পাখি সেই শরীরের বাকি অংশগুলোকে তাদের ইয়া দিয়ে নিয়ে মুখে করে নিয়ে সেগুলিকে সমুদ্রের মধ্যে অথবা যে কোনো জায়গায় আল্লাহ চান সেখানে তাদেরকে ফেলে দিবেন যাতে করে তার তাদের পৃথিবী তখন সম্পূর্ণরূপে ধুয়ে মুছে পরিষ্কার হয়ে যায় সে ব্যবস্থা করবেন এবং তারা সেখানে অবস্থান করতে মুসলিমদের জন্য সেখানে অবস্থান সহজ হয়ে যায় ইমাম মুসাইম বরং একটু বাড়তি আসছে যেখানে বলা হয়েছে কাতখানা বেহাজ ইমারাত্ম মা যখন তারা এসে দেখবে যে বোহাইরা তবর পারি নাই সে পাহাড়ের কাছে তখন তারা বলবে যোত কাতাল না জমিনে যা আছে সব তো মেরে ফেলছি হালুমাল নাক আছে সেগুলো আমরা মেলে ফেলি একথা বলবে তাদের মুখে তীর উপর দিকে নিক্ষেপ করবে ফৈর আলহিম নেশাব মাহদুবতাম দামান আল্লাহ তালা তাদের সেই আহ সে তীরে দিবেন তাদের দিকে রক্তাক্ত করে তারা মনে করবে তারা মেরেছে আসলে আল্লাহ তালার পক্ষ থেকে তাদের জন্য পরীক্ষা সেটা ফিরে আসবে তাদের দিকে এটাও হাদিসে আসছে हादिशे, हादिशे आस, दे दे रसुल्ला तरह आगे दस टी आलमत तुम्हारा देते ना तरह मेजरुज इज मज बार विषय सामने थक अर्थात क्या आगे अवश्य माह बेरो चुषे बेड़ा मानस्य कर চতুর্থ আরেকটি বর্ণনা আমরা দেখতে পাই আব্দুল্লাহ তিনি বলেন তার নবীকে সফর করিয়েছেন বাইতুল্লাহ থেকে বাইতুল মাকদেশ পর্যন্ত এবং সেখান থেকে উদ্দয় নিয়ে গেছেন সেই রাত্রিতে রসুল্লাহ সাল্লাহ আসলাম ইব্রাহিম আল্লাহাতাম মুসা এবং ইসা আলমুসাল্লাম সাথে তিনি সাক্ষাৎ করলেন সা তারা পরস্পর কেয়ামত নিয়ে আলোচনা করলেন ইলা আন ক্বালা শাফশায়ে তারা বললেন ফারদুল হাদদুল হাদদুল হাদদুল হাদিস ইলা ঈসা সবাই তখন ঈসা আলাইহিস সালাম দিকে তাকালেন যে তিনি কথা বলবেন ফাযাকারাকাত আদদাজ্জাল তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি উল্লেখ করলেন দাজ্জালকে হত্যা করবে তারপর বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু বললেন সুমাইয়্যার জনাसिला বিলাদি প্রত্যেক তাদের দেশে অর্থাৎ ইসা আলাইসালাম যখন দাজকে হত্যা করবেন তারপর মানুষে মানুষ শান্তির সাথে প্রশান্তির সাথে তাদের দেশে ফিরে যাবে কিন্তু ফিরে যাওয়ার পরপরেই ইয় ম আক্রমণ তাদেরকে পেয়ে বসবে এবং তারা সেখান থেকে তাদের সেত হয়ে আবার আবার এই ইসা ইসা ইয়ামা আলাহ ইসলাম থেকে ধেয়ে আসবে যে আমরা এখন কোথায় কি করব উপত্যকা থেকে উচ্চভূমি থেকে তাদের দৌড়ে দৌড়ে আসতে থাকবে তার মানুষের দিকে লাহু যত পানি সব পানি তারা পান করে ফেলবে ওলা আফসাদু জমিনের বুক যাই পাবে তাই তার ধ্বংস করে ফেলবে ইয়াজ আরো নাই ইসা আল্লাহাম বলেছেন তখন যে ইয়ে যে তারা আমার কাছে আসে আশ্রয় চাইবে যে কি করবে কি করব এখন আমরা কি করার আছে আদ আমি তখন আল্লাহর কাছে দোয়া করব বা ইউমি টুহুম আল্লাহ তারা তাদেরকে ধ্বংস করে মৃত্যু দিয়ে দিবেন তাহওয়াল আর্মিন জমিন ভর্তি হয়ে যাবে তাদের দুর্গন্ধে এলাইয়া তারা আবার আমার কাছে এখন কি করবে এত দুর্গন্ধে আমরা থাকতে পারছি না আকাশে পানি অবতান করবাই এত বেশি সেই পানি এই জলোচ্ছ্বাস তাদেরকে সমুদ্রে নিক্ষেপ করবে এ সবই শুদ্ধ কিছু জলোচ্ছ্বাস নিক্ষেপ যা বাকি থাকবে সা আল্লাহাল পাখি পাঠাবে সে পাখি উঠিয়ে নিয়ে সমুদ্রের ভেতরে অথবা যেখানে আল্লাহ দিচ্ছে সেখানে তাদেরকে নিক্ষেপ করবে এ হাদিস হয়ে যায় অন্য আরেকটি হাদিসের মনে তারপর মানুষদেরকে তখন তাড়িয়ে দেবে তারা বলবে সব মেরে ফেলছি তারপর তারা মনে করব মেরে ফেলবে তখন তো উপরের দিকে তারা তাদের ক্ষেপণাস্ত্রিক্ষেপ করবে ফারজবা তখন সেগুলি ফিরে আসবে তা অস্ত্রগুলি ফিরে আসবে আকাশ থেকে রক্তাক্ত হয়ে আসবে তারা মনে করবে আলাদ এমত অবস্থা আলাইহিম না গাফিম তাদের পার্শ্ব দেশ পিছনের দেশে রোগ আল্লাহ তারা দিবেন যে যে রোগ সেটাকে অনেকটা এমন রোগ যে রোগটা মানুষের কোনো প্রাণীর হলে প্রাণীকে মৃত্যু দিয়ে ছাড়ে এরকম একটি রোগ সেটা বড় ধরনের ফোঁড়ার মতো দিবেন সেটা ফোঁড়া তাদের পিছনের দেশে দিবেন পশ্চার দেশে ধ্বংস করে দেবে দেবেদিহি আহ ধ্বংস করবেন এই জন্য সুল্লা সাল্লাম শপথ করে বলছেন যার হাতে আমার শপথ তার শপথ করে বলছি ইন্না দাওয়া আব্বাল আর্দাসমান এরপরে যখন আবার যখন দুনিয়ার বুকে প্রাণী থাকবে প্রাণীগুলো তখন এ তখন সেগুলো মোটা হয়ে যাবে এবং তারা অত্যন্ত ভালো অবস্থায় থাকবে ও তাহার শুক্রিয়া আদায় করবে তা কুরু সাকারান ভালোভাবে চলাফেরা করবে মিন লড়ি তাদের এই গোষ্ঠ খেয়ে জমিনিয়ে যে সমস্ত প্রাণী আছে যেমন যেমন যে সমস্ত যে সমস্ত মাংসাশী প্রাণী আছে সেগুলি এই ইয়াজুজ মাহাজের গো তারা অত্যন্ত শক্তিশালী হিসেবে দেখা দিবে এটা সুল্লা সাল্লাহ ইসলামের আহ বাণী এইগুলো যেগুলি দ্বারা বোঝা যাচ্ছে যে ইয়াজ বের হবে এবং তাদের কি অবস্থা হবে সেটা আমাদের সুপ্রমাণিত হয়েছে আমরা এখন আলোচনা করছি ইয়াজু মাহের এই যে ইয়ুদ মাহের যে যে দেয়াল বা যেখানে বাধা প্রাচীর সেই প্রাচীরের বিষয়টি আমরা কিছু আলোচনা করতে চাচ্ছি দেখা গেল কোরআন থেকে আমরা একটু আগেই আলোচনা করেছি জিয়াজু মাহাজুজের আহ যে দেয়াল বা প্রাচীর সেটা বানিয়েছেন জোল কারনাইন জোল কারনাইনটা কেন বানিয়েছেন যে তাদের মধ্যে এবং তাদের পড়োশীর মধ্যে এমন একটা বাধা দিয়ে দিলেন যাতে করে তাদের সম্পদ তাদেরকে ক্ষতি না করতে পারে ইয়াজ মাহুদ এরা যদি বের হয় তাহলে সবাই ক্ষতি করতে পারবে এটাই হল বড় কথা এই জন্য আল্লাহ বলেছেন যখন কথা উল্লেখ করলেন সেখানে বললেন যে কল কারনাইন তারা বলল হিয়ানুদ্দ তো দুনিয়ার বুকে ফাঁসাদ ছড়িয়ে বেড়াচ্ছে আমাদের সন্তান নিয়ে যাচ্ছে আমাদের সবকিছু নিয়ে যাচ্ছে খাবার নিয়ে যাচ্ছে এরা নিয়ে চলে যাচ্ছে অর্থাৎ তারা বুঝা গেল তারা আগেই গর্তের ভিতরে ছিল বিভিন্ন একটা জায়গা ছিল সেখান থেকে বের হয়ে বনি আদমের উপরে তারা আক্রমণ করত তারা নির্দিষ্ট সময় বের সবসময় বের হয় না তারা যখন ভিতরে রুকে তখন যাতে করে আপনি আমাদের মা আমি আজ আল বাইন আল্লাহ আমাকে যা দিয়েছেন তা যথেষ্ট তোমরা শুধু শক্তি দিয়ে আমাকে সাহায্য করো তারপর তিনি সেখানে বাধার ব্যবস্থা করে দিয়েছিলেন এই বাধা কোথায় আছে এ। নিয়ে মানুষের ভিতরে মতভেদের শেষ নেই কিন্তু আমরা এই বিষয়টা বেশি ভাড়া বাড়ি করবো জন্য দেখুন এই বাধা যদি আমরা বের করতেই পারতাম হয়তো হয়তো মানুষ ভেঙেই ফেলতে বের করে দেখার জন্য ভিতরে কি আছে আল্লাহ তালা সেটাকে গোপন রেখেছেন যাতে করে এরা এদের সময় বের হওয়ার সময় তারাই বের হবে ভেঙে আমাদের এখন খুঁজি বের করার প্রয়োজন নেই যারা এই নিয়ে সন্দেহ করবে তারা ইমানে তাদের ইমানে সন্দেহ করান এবং হাদিস তাদের সন্দেহ থাকলে ইমানে তাদের সন্দেহ থাকবে কারণ প্রত্যেকটি জিনিস বের করতে হবে जरूरी नय कुरान मुसिन्ना जहा आसा ईमान आनते ना ना ना ना ना देखें ईमान आनते हलो विशुद्ध कथा দেখা গেছে কেউ কেউ খলিফা লক যে আব্বাজি খলিফা তিনি একদল লোককে পাঠিয়েছেন তারা এই দেখার জন্য কোথায় এই বাধাটি আছে বা এই প্রাচীরটা কোথায় আছে তারা বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন রকমের এক একটা প্রাচীরের নিদর্শন নিয়ে আসলো আর এটা নিয়ে বিভিন্ন রকম কথা হলো কিন্তু আসলে কি সেটা কি সেই প্রাচীর আমরা এটা বিশ্বাস করি না যে তিনি সেটা দেখেছেন এবং এটা কোনো বিশুদ্ধ কোনো বিশুদ্ধ প্রমাণিত হয়নি যে তারা দেখেছেন তবে কোরআন দ্বারা বোঝা যাচ্ছে একটা জিনিস সেটা হচ্ছে এই প্রাচীর হবে দুই পাহাড়ের মাঝখানে এই এই জায়গাটুকু পাহাড়ের মাঝখানে এই জন্য বলেছেন হাত্তাহা সাঈাৎ হাত যখন সমান সমান পাহাড়ের উপর দিক থেকে সমান হল লোহার পাত দিয়ে পরিপূর্ণ হয়ে গেল তখন তিনি সেটার উপর দিয়ে আল কাতরা এবং গলিত তামা গলিত তামর তার উপর দিয়ে ঢেলে দিলেন যাতে বলে স্থায়ী ভাবে স্থায়ী ভাবে সেটার উপরে আর কোনো কোনো না পারে ইমাম বখ রহমতুল্লাহ আলাই বলেন কাতর আইতা তিনি বলেন যে ইমাম বখ রহমতুল্লাহ বলেন যে একলো বরসেরামকে আমি এই প্রাচীটি দেখেছি যে এটা দেখেছি এইভাবে এরকম এরকম তখন রসুল্লাহাম বলে হ্যাঁ তুমি দেখেছ আল্লাহুল্লাহাল আমরা যেটা বলতে চাচ্ছি বন্দী করে রেখেছেন তারা জানান দিবেন যে কেয়ামত অতি সন্নিকটে এবং তাদের মৃত্যুও হবে এবং তারা যে পৃথিবীর পৃথিবীর ফেতনা তৈরি করবেন তার কিছু নমুনা হাদিসে বিভিন্ন হাদিসে বর্ণিত হয়েছে বিভিন্ন হাদিসে এটাও এসেছে যে কীভাবে তারা কেন তারা আটকে আসে কেন তারা বের হইতে পারে না এই জিনিসটা বর্ণিত হয়েছে আহরাধীনতে বর্ণিত তিনি বলেন রসল্লা সাল্লাম বলেছেন যে তারা প্রতিদিন খুঁজতে থাকে খুঁজতে থেকে যখন একটু বাকি থাকে একেবারে অল্প একটু বাকি আছে যে এখনই বের হয়ে পড়বে এমন সময় তারা বলতে থাকে যে আজকে আর করব না আগামী দিন আসবো চলো বের হইতে পারলাম না আগামী দিন আসবো এভাবে তারা বলতে থাকবে আবার আল্লাহ তালা তাদেরকে আবার পূর্ণ করে দেন সেটা কারণ সাধারণত আমরা নিয়মে এটা হচ্ছে যতটুকু খোদা হবে ততটুকু আবার নিচের দিকে ডেবে যাবে অর্থ হলে তারা আবার পরিপূর্ণ অবস্থায় পাবে কিন্তু যখন যেদিন আল্লাহ তালা চাইবেন সেদিন তারা বলবে যে এখন ফিরে যা আগামী দিন ইনশাল্লা আল্লাহ চাই তো আমরা এটা শেষ করে ছিদ্র করতে পারব সেদিন ইনশাল্লাহ বলবেন ইনশাল্লাহ বলার কারণে সেদিন পরের দিন এসে দেখবেন যে না উপরের আর আসে নাই পূর্ণ হয় নাই যে তামড় এসে পূর্ণ হয়ে যায় তামড় পূর্ণ হয় না একটা ছিদ্র রয়ে গেছে তার সাথে সাথে তারা সেই সিদ্রটাকে আগে তারা ছিদ্র ছিদ্র শেষ ছিদ্র খুলে দিতে পারবে খুলে তারা বেরিয়ে পড়বে এবং বেরিয়ে সবচেয়ে বেশি আঘাত যেটার উপর আসবে সেটা হচ্ছে পানির উপরে কারণ সম্ভবত তারা সবচেয়ে বেশি পিপাশার্থ থাকবে অথবা তাদের সেখানে পানি পাওয়া যায় বাইরের পানি তারা পাবে না এই জন্য তারা সেখানে পিপার পানিগুলি শেষ করে দিবে মানুষের পানি মানুষের জীবনের একটা বিরাট অংশ এই জন্য পানি যখন পাবে না মানুষের উপর দিয়ে তখন বড় ফেতনা ফসাদ তৈরি হবে এই জন্য রসুল্লাহ সাল্লা সাল্লাম ভয় পেয়েছেন যে ইয়াজ মহাজের সিদ্র এতটুকু খোলা হয়ে গেছে তাকে দেখানো হয়েছে আল্লাহ তালা গায়বী কোন জিনিস রসুল্লাহলামকে দেখিয়ে থাকেন দেখানোর পরে তিনি ভয় পেয়ে গেছেন এবং সাহাবা কে বলেছিলেন যে তাদের জন্য ধ্বংস নিকটবর্তী ইয়াজ মহাজের পথ খুলে গেছে এই কথাটি রসুল্লাহ পূর্ব থেকে ঘোষণা করেছেন মূলত ইয়াউ মাহজ হচ্ছে কেয়ামতের একটি বড় আলামত এই ইয়াজের এই আলামতটি মানুষের ভিতরে যখন আসবে তখন সেখানে অন্য যত রকম ফেতনা আছে সমস্ত ফেতনা থেকে দুনিয়াবি ফেতনা থেকে তাদেরকে তারা দূরে আহ তারা তাদের মনে হবে দুনিয়াবী সমস্ত ফেতনা থেকে এটা সবচেয়ে বড় এই জন্য যে এই এরা কেউ নব বা এরা কেউ রব হিসেবে দাবি করবে না কিন্তু তারা ক্ষমতার দাপট দেখাবে জুলুম জুলমান জুলুম করবে হলু করে অহংকার করবে মানুষকে মারবে যা পাবে তাদেরকে মারবে অনেকটা তারা ফেতনা ফাসাদ তৈরি করার ক্ষেত্রে তাদের চেয়ে বড় ফেতনা মুফতেন বা ফেতনাকারী আর কেউ থাকবে না এই এদের ফেতনা থেকে রসুল্লাহ সাল্লি সাল্লাম মানুষদেরকে সাবধান করেছেন এবং তিনি আগে থেকে বলেছেন কি অবস্থা ঘটবে এবং তারা কোথায় আটকে আছে সেটাও বলেছেন এবং ঈসা আলাহিস্লাম তাদের নিয়ে পাহাড়ের উপর এসে উঠে যাবেন সেটাও বলেছেন এবং তারা যখন মারা পড়বে তাদের কি অবস্থা হবে এবং আবার যখন দুনিয়াতে তারা আসবে তখন তারা কি অবস্থা হবে সে বিষয়টি বিস্তারিত বর্ণনা করেছেন আমরা ইনশাল্লাহ এই আলামতের এই আলামত আলোচনার সাথে সাথে এই আলামতের একটা বিরাট অংশ আলোচনা করলাম পরবর্তী আরো কিছুকে আমাদের আলামত নিয়ে পরবর্তী যে কোনো একটি পর্ব ইনশাআল্লাহ আপনাদের সাথে সাক্ষাৎ হবে তাদের আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ তাল্লার কাছে এ দোয়া করে আজকের অনুষ্ঠানে এখানে শেষ করছি ও আফরান